ইবনে আব্বাস রদেলাহ তালান হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন কারো জন্য একথা বলা উচিত নয় যে নিশ্চয়ই আমি অর্থাৎ মুহাম্মদ ইউনুস ইবনু মাত্তা হতে উত্তম আর নবী সাল্লাহ আল্লাম তাকে অর্থাৎ ইউনুসকে তার পিতার দিকে সম্পর্কিত করেছেন